হুজাইফার রদি আলাহতু আলুতে বর্ণিত তিনি বলেন নাব্বিশাল্লা সাল্লাম বলেছেন মানুষের মধ্যে যারা ইসলামের কালিমা উচ্চারণ করেছে তাদের নাম লিখে আমাকে দাও হুজাইফা আর রাদিল্লাহ তু আলাহ বলেন তখন আমরা এক লোকের নাম লিখে তার নিকট পেশ করি তখন আমরা বলতে লাগলাম আমরা এক হাজার লোক এখনই আমাদের ভয় কিসের রাবি হুজাইফা রদি আলাহতু আলহ্ন বলেন পরবর্তীকালে আমরা দেখেছি যে আমরা এমনভাবে ফিতনায় পড়েছি যাতে লোকেরা ভীত শঙ্কিত অবস্থায় একা একা চলাত আদায় করছে আমার সহমতুল্লা আলাহি হতে এ রিওয়ায়াত বর্ণনা করেছেন তাতে উল্লেখ হয়েছে আমরা তাদের পাঁচশো পেয়েছি আবু মুয়াবিয়াহ বর্ণনায় উল্লেখিত হয়েছে ছয়শো হতে সাতশো এর মাঝামাঝি